পরিবেশিত হবে পৃথিবীর গত পর্বে আমরা আলোচনা করছিলাম খন্দকের যুদ্ধ নিয়ে এই পর্বেও আমরা খন্দক নিয়েই আলোচনা করব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 বহিরাগত শত্রু হলো মক্কার কোরাইশ আর গতাফান আর ঘরের শত্রু হল ইহুদিগোত্রু বন কোরাইজা আমরা কোরাইশ আর ইহুদীদের সাথে মুসলিমদের বিরোধ ছিল মূলত ধর্মীয় এবং রাজনৈতিক বিরোধ তারা নিছক অর্থ সম্পদের জন্য লড়ছিল না যদিও অর্থনৈতিক একটি কারণ এসব যুদ্ধের পেছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কোরাইশরা জানত মুসলিমদের দমন করতে না পারলে আরবে কোরাইশদের আদর্শ প্রভাব প্রতিপত্তি সবই বিলীন হয়ে যাবে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 রসল উল্লাহ তাদেরকে একটি গোপন মিটিং এ আহ্বান করলেন থেকে ওয়াইনা হেসেন আল হারিস আউ সহ আরো কিছু বিশ্বস্ত লোক গোপনের পরীক্ষা পার হয়ে রসলার সাথে দেখা করতে আসলো। গানের সাথে মুসলিমদের সম্ভাব্য চুক্তির বিষয়বস্তুগুলো ছিল এরকম এক নম্বর এই চুক্তি সম্পাদিত হবে কেবল মুসলিম ও গতফানদের মধ্যে গতফান মুসলিমদের সাথে শান্তি চুক্তি করবে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 আর রসুল্লা সাল আলহিসাম চুক্তি স্বাক্ষরের আগে আনসারদের সাথে আলাপ করা সিদ্ধান্ত নিলেন কেননা মোদিনার সিংহবাগ ফসলের মালিকই ছিল এই আনসাররা কাজেই তাদের মতামতের একটি দাম আছে তিনি আনসারদের দুই নেতা এবং সাহায্য রাদিল্লা আনহুকে গতফানের সাথে সম্ভাব্য চুক্তির বিষয়টি জানালেন মনোযোগ দিয়ে সব শুনলেন এরপর বললেন হে আল্লাহ রসুল আপনি কেন এই চুক্তি করতে চান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 তবু সেই বিপদের আমরা সময় মুশরিক ছিলাম করতাম না কে সেটাই তখন জানতাম না সেই জাহিলেতে সময় কথা বলছি এই গতফানের লোকেরা আমাদের কাছ থেকে একটা খেজুর কেড়ে কথা স্বপ্নেও ভাবেনি হয় তারা আমাদের অতিথি হিসেবে এসে আমাদের খেজুর খেতে পেরেছে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 এমন দৃঢ়তা দেখে রসুল হলেন বললেন ঠিক আছে লেখাগুলো মুছে ফেললেন বললেন এবার তারা আমাদের সাথে লড়াই করুক রসুল্লাহ আলহিউানে নেতাদের জানিয়ে দিলেন যে তিনি এই চুক্তির ব্যাপারে আর আগ্রহী নন রাহু আলহাম সমঝোতা করতে রাজি ছিলেন কিন্তু আনসাররা যুদ্ধ করতেই আগ্রহী ছিলেন তাদের ইমান ছিল তারা ছিলেন মর্যাদাবান মানুষ যেই গতাফান গোত্র জাহিলিয়তের যুগে তাদের সমীহ করে চলত ইসলামের যুগে এসে সেই গতাফানের সাথে সমঝোতা করতে তাদের আত্মমর্যাদায় বাঁধে মিথ্যার উপর প্রতিষ্ঠিত কারোর সাথে কিছুমাত্র আপোষ করতে তারা রাজি ছিলেন না আল্লাহ আল্লাহতালা এই অসাধারণ মানুষগুলোর উপর রহম করুন এই কথোপকথন থেকে আরেকটা চমৎকার বিষয় শেখার আছে তা হল আল্লাহ রসুল সাল্লাহ আহিউসালের সাথে তার সাহাবিদের চমৎকার যে কোনো আদেশ মেনে নিতে এক পায়ে খাড়া ছিলেন তেমনি আল্লাহ রসুল ওদের মতামত নিশ্চয় আল্লাহ ছিলেন নেতাদের মধ্যে সেরা আর তার অনুসারীরাও অনুসারীদের মধ্যে সেরা পরিস্থিতির এই পর্যায় পর্যন্ত মুসলিমরা আল্লাহর দৃঢ় বিশ্বাস রেখেছে তার উপর ভরসা করে এসেছে এবং দিন ইসলামের আদর্শে অটল থেকেছে ইমানের পরীক্ষায় মুসলিমরা বিজয় হয়েছে তাই আল্লাহতালা তার বান্দাদের সাহায্য করবেন বাহ্যিক বিবেচনায় মুসলিমদের এই যুদ্ধে হেরে যাওয়াটা ছিল স্বাভাবিক কিন্তু আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের অপ্রত্যাশিতভাবে সাহায্য করেন তিনি পাঠালেন নোয়াইম নামের এক ব্যক্তিকে নোয়াইম এবেন মাসুদ ছিলেন গতাফান গোত্রের তিনি রসুল্লাহ সাল্ল আলিউসলামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি কিন্তু আমার গোত্রের লোকজন তা জানে না আপনি আমাকে যা খুশি আদেশ করুন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 একটা কথা মনে রেখ যুদ্ধ মানেই ধোকা ছিলেন তিনি কে কার আদর্শিক শত্রু আর কে কেকার কৌশলগত মিত্র এই সমীকরণের সমাধান করে তিনি প্রথমে বন কোরাইজার ইহুদিদের কাছে গেলেন তিনি বললেন দেখো ভাইরা তোমরা আমাকে এতদিন ধরে চেন আমিও তোমাদেরকে চেনি আমাদের বন্ধুত্ব নিয়ে এক নতুন কিছু বলা নেই তোমরা ভালো করেই জানো আমি যদি তোমাদের কোন উপদেশ দেই সেটা তোমাদের ভালোর জন্যই দেখো।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 তারা তোমাদের ছেড়ে চলে গেলে তোমরা থাকবে মুহাম্মাদের আর তার সঙ্গে তোমরা সুবিধা করতে পারবে না তার চেয়ে বরং লোকদের বন্ধু হিসেবে তোমাদের কাছে চেয়ে রাখো এটা নিশ্চিত করতে না পারলে যুদ্ধ করো না তাদের সাথে তোমরা যে চুক্তি করলে তার নিশ্চয়তা স্বরূপ তাদের কিছু লোক তোমাদের জিম্মায় থাকুক যুদ্ধ শেষ হলে তারপর ছেড়ে দেবে নোয় বনুকুরাইজাকে বলছিলেন যে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 আর তোমরা আদৌ শেষ পর্যন্ত যুদ্ধ করবে কিনা সেটা নিয়ে আমরা চিন্তায় আছি তাই জামানতস্বরূপ তোমাদের কিছু লোককে আমাদের কাছে দাও মোহাম্মদকে শেষ করা পর্যন্ত তারা আমাদের কাছেই থাকবে। কাছে আবু সুফিয়ানকে এই খবর জানালে সে বলে আরে নোয় ঠিক এই কথাটাই আমাদের বলেছিল আবু সুফিয়ান বন করাইসার কাছে খবর পাঠায় যে তারা ইহুদীদের কাছে কোন কোরাইশিকে জিম্মি রাখবে না সে কথা শুনে ইহুদিরা বলল কথা দেখছি অক্ষরে অক্ষরে সত্য হয়ে গেল এই কুরাইশের লোকেরা মোটেও আন্তরিক নয় বিপদে ঠিকই আমাদের ছেড়ে পালাবে কোরআন আমাদের আলহাম তখন আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন আল্লাহ কিতাব ইসারি আল হিসাব আহজিমিল আহজাব আহজিম হুম ওয়া হে আল্লাহ। হে কিতাব নাজিলকারী দ্রুত হিসেবে গ্রহণকারী ওই সম্মিলিত বাহিনীকে পরাস্ত করে দিন তাদেরকে পরাজিত করে দিন তাদের নরবরে করে তার এই দোয়া কবুল হয়েছিল একটি বিশাল সামরিক জোটকে আল্লাহ ভেঙে দিলেন একটি মাত্র মানুষকে ব্যবহার করে নাই মাস রাজিউল্লা আনহ মুসলিমরা ইমান ধৈর্য অধ্যবসায় আর আল্লাহর তাওয়াকুলের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন আর তাই আল্লাহ তাদেরকে সাহায্য করলেন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 দ্বিতীয়ত নেতা উচিত তার প্রত্যেকটা সৈনিক এবং উপকরণের উপযুক্ত ব্যবহার করা সবাইকে ময়দানে সৈনিক হতে হবে এমনটা নয় আলীয়েমের হাতে তরবারি তুলে দেননি তিনি জানতেন কি কাজে তাকে ব্যবহার করা সর্বোত্তম প্রত্যেককে তার উপযুক্ত কাজে উপযুক্ত পরিবেশে নিয়োগ করা উচিত এরপর এলো আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় সাহায্য ঝড় বাতাস আল্লাহ আজ তোজাল প্রথমে মুসলিমদের সাহায্য করেছেন নোয়াই মেবেন মাসুদের মাধ্যমে এরপরই তিনি পাঠান প্রচণ্ড ঝড় ঠান্ডা বাতাস আর ফেরস বাহিনী যা শত্রুদের বুকে কাপন ধরিয়ে দেয় আল্লাহ তালা বলেন হে মোমিন গন তোমরা তোমাদের প্রতি আল্লাহ নিহামতের কথা স্মরণ করো যখন শত্রুবাহিনী তোমাদের নিকটবর্তী হয়েছিল অতপর আমি তাদের বিরুদ্ধে ঝাঁচা পাই এবং এমন সৈন্যবাহিনী প্রেরণ করেছিলাম যাদেরকে তোমরা দেখতে না তোমরা যা করো আল্লাহ তা দেখেন সুরা আহাত কোরআসা ধ্বংস হয়নি সত্যি কিন্তু ভয়ানক বাতাসের তোড়ে তাদের মনে একটা ত্রাস সৃষ্টি হয় ভয়াবহ সে বাতাস ভয়ানক সে বাতাসের জোর তাঁবুর রশি ছিঁড়ে গেছে রান্নার পাতিলগুলো উল্টে পরে কোথায় যেন উড়ে গেছে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 এই বাতাস শুধু শত্রু শিবিরেই আক্রমণ করেছিল আল কর্তবীর মতে এই বাতাস ছিল নবীজির একটি মজিজা খন্দকের যুদ্ধে মুসলিমদের জয়ী হবার কোনো কারণ ছিল না মুসলিমরা যুদ্ধের জন্য সম্ভাব্য সবরকম প্রস্তুতি নিয়েছিল ঠিকই কিন্তু শত্রুদের সংখ্যা আর শক্তির সামনে সেসব নিতান্তই অপ্রতুল যতই অভিনব কিংবা কার্যকরী সামরিক পদক্ষেপ নেওয়া হতো না কেন এই যুদ্ধে জেতা অসম্ভব ছিল পরাজয় ছিল সময়ের ব্যাপার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 তার দক্ষ নজরে বেছে নিলেন সবচেয়ে উপযুক্ত সৈনিকটিকে হুজাইফা আলী ইয়ামানের নাম ধরে ডাকলেন হুজাইফা তুমি যাও শত্রুদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে আনো কিন্তু এমন কিছু করে তাদেরকে উস্কে দিও না যাতে করে তারা আমাদের বিরুদ্ধে আবার যুদ্ধে নেমে পড়ে এতক্ষণ বিষয়টা ছিল ঐচ্ছিক কিন্তু রসুল্লা সাল্লাস্লাম যখন সরাসরি আদেশ করলেন হুজাইফাকে তাই যেতেই হল হুজাইফা ছিলেন বুদ্ধিমান চোখ কাঙ্খোলা প্রত্যুত্পন্নমতি পরিস্থিতি চট করে সামাল দিতে সক্ষম হুজাইফর আনহু বের হলেন বাইরে হাড় কাঁপানো ঠান্ডা কিন্তু হুসাইফর আনহু তার কিছুই টের পেলেন না সবে আল্লাহর সাহায্য সেই অন্ধকার রাত্রিতে হোজাইফার আনহুর অভিজ্ঞতা তার মুখে শোনা যাক তিনি বলেন আমি বের হয়ে এলাম মনে হল উষ্ণ পানির উপর হাঁটছি সুযোগ বুঝে শত্রুদের ক্যাম্পে ঢুকে পড়লাম গিয়ে দেখি লণ্ডভণ্ড অবস্থা আবু সুফিয়ান আগুনের পাশে দাঁড়িয়ে গা গরম করছে তাকে দেখেই আমার ধনুকে তীর বসিয়ে ফেললাম তাকে হত্যা করতে যাব এমন সময় হঠাৎ মনে পড়ল আল্লাহ আমাকে নিষেধ করেছেন যেন উস্কানিম কোন কাজ না করি এই ভেবে আর কিছু করলাম না কিন্তু আমি যদি চাইতাম, সেদিনই তাকে হত্যা করতে পারতাম। রাত ঘুটঘুটে অন্ধকার আবু সুফিয়ানের হঠাৎ সন্দেহ হলো এই অন্ধকারের মাঝে শত্রুপক্ষের কেউ চাইলে ক্যাম্পের ভেতরে ঢুকে পড়তে পারে সে সবাইকে উদ্দেশ্য করে বলল কোরাইশরা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 কিন্তু আদেশ তিনি হত্যা করেননি পরিস্থিতি বুঝে নিজেকে সংযত রাখা একটি বড় গুণ হুজাইফার এই গুণ ছিল আর তাই আল্লাহ রসুল সাল্লাহু আলিউসালাম হুজাইফাকে এই কাজের জন্য বাছাই করেছেন দুই নম্বর শিক্ষা আল্লাহ সাহায্য যতক্ষণ হুজাইফার মিশনে ছিলেন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 রসুল্লা তিন তিনবার পরেও কেউ সাড়া না পরবর্তী প্রজন্মকে সাহাবিদের তাদেরকে সাহাবিদের মতো নিজ বাবা চাচা বা ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়নি খন্দকের যুদ্ধের মতো কঠিন পরিস্থিতি পড়তে হয়নি দুনিয়াতে আসার সাথে সাথেই তারা সাহাবিদের মিশনের সুফল উপভোগ করতে শুরু করেছেন তাদের জন্য এটা বলা খুব সহজ যে তারা রসুল্লাহকে আরও বেশি কদর করতেন রসুলুল্লাহর জামানায় জন্ম নিয়ে অনেকে কাহির হিসেবে মারা গেছে পরবর্তী প্রজন্মকে সেই ফিতনায় পড়তে হয়নি সাহাবিদের যুগ ছিল শির্ক মূর্তি পূজা আর জাহিলিয়াতের যুগ সেই খুটখুটে অন্ধকার সময়ে তাদেরকে ইসলামকে চিনে নিতে হয়েছে পরবর্তী প্রজন্ম সেসবের কিছুই দেখেনি তারা জন্মের পর থেকেই ইসলামের শাসন ন্যায় আর নিরাপত্তা উপভোগ করতে পেরেছে আর এই সবই অর্জিত হয়েছে সাহাবিদের রক্ত দিয়ে কোনো প্রজন্মই সাহাবিদের সমান হতে পারবে না আল্লাহ সত্যি বলেছিলেন আমার প্রজন্ম হচ্ছে শ্রেষ্ঠ প্রজন্ম এবার আমরা খন্দকের যুদ্ধে দুটো মোচিজা বা অলৌকিক ঘটনা আলোচনা করব প্রথম ঘটনা এই মজার ঘটনাটি বর্ণনা করেছেন তরুণ আনসারী সাহাবি জা বির আবদুল্লা রদানহু তিনি বলেন তখন পরীক্ষা খনন করা হচ্ছিল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 নবীজ সাল্লি ওসালাম সবাইকে উদ্দেশ্য করে বললেন মোহাজির আর আনসাররা শোনো সবাই আজ তোমাদের জন্য খাবার তৈরি করেছে সবাই চল জাবির রাদু পড়লেন মহাচিন্তায় যাকে বলে অতুল সমুদ্রে এত অল্প খাবার দিয়ে এত জনের আপ্যায়ন কিভাবে করবেন বাড়ি গিয়ে স্ত্রীকে বললেন আল্লা রসুল তো মহাজির আনসার আর সব সঙ্গে সাথীকে নিয়ে চলে এসেছেন স্ত্রী বললেন আল্লাহ রসুলকে তোমাকে জিজ্ঞেস করেছিলেন খাবার পরিমাণ কেমন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 লোক সেদিন তৃপ্তি সহকার একই জানি তিনি বলেন আমার মা আমরা বিনতে রাহা আমার হাতে কয়েকটা খেজুর দিয়ে একটা কাপড় গুঁজে আমার হাতে দিয়ে বললেন যাও এগুলো তোমার বাবা আর চাচাকে দিয়ে এসো তার বাবা ছিলেন বসির এবেন সাহাদ এবং চাচা হলেন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 সাধারণত জিহাদের ময়দানে বেশিরভাগ কারামত ঘটে থাকে আরেকটা গুরুত্বপূর্ণ মৌজিজার ঘটনা উল্লেখ করা যাক এটাও পরীক্ষা খননের সময়ের একটা ঘটনা পরীক্ষা খনন করতে করতে বিশাল এক পাথর এসে পড়ে সেটাকে কোনো যাচ্ছিল না না। রসুল্লাহ আলী আসলামকে বিষয়টি জানা হলো। তিনি বিসমিল্লা বলে পাথরে আগা হানলেন একটা স্ফুলিঙ্গ বের হয়ে এল রসুল্লাহ সাল্লু আলী আসলাম বলে উঠলেন আল্লাহু আকবর আমাকে সামের চাবি দেয়া হয়েছে আল্লাহর শপথ আমি এখন স্বামের লাল প্রাসাদগুলো দেখতে পাচ্ছি এরপর তিনি আবার আঘাত করলেন আবারও একটি স্ফুলিঙ্গ পেরিয়ে এল ন বললেন আল্লাহু আকবার আমাকে দেয়া হয়েছে পারস্যের চাবি আমি পারস্যের পাচ্ছি। তৃতীয়বার আঘাত হানার পর পাথরটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় নসলুল্লাহ আবারও বললেন আল্লাহু আকবর আমাকে ইয়েমেনের চাবি দেয়া হয়েছে আমি এই মুহূর্তে সেনা দরজাগুলো দেখতে পাচ্ছি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 অথচ ঠিকই মুসলিম বিশ্বের স্বৈরাচারী অত্যাচারী জালিম ও নিষ্ঠশাসকদের মদত দেয় শুধুমাত্র ইসলামের উত্থানকে ঠেকানোর জন্য যে আদর্শ ও নীতির কথা তারা বলে মুসলিমদের ব্যাপারে তারা সেসবের ধরাই কেয়ার করে তারা ব্যক্তিস্বাধীনতা বিশ্বাস করে কিন্তু মুসলিমদের ব্যক্তিস্বাধীনতা হস্তক্ষেপ হলে তারা কিছুই মনে করে না তারা বাক স্বাধীনতার কথা বলে কিন্তু কোন মুসলিম ইসরায়েলি জায়নবাদী রাষ্ট্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হলে কিংবা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 সাদাসীতে জীবন কাটিয়েছেন সাহাবেদের খাটিয়ে নিজে করে থাকেননি। এটা লোক দেখানো মেকি মমতা নয় এটা ছিল সত্যিকারের মমতা শিক্ষা, সৈনিকদের ধরে রাখা জিহাদের ময়দানে খুবই গুরুত্বপূর্ণ বন করাইজার বিশ্বাসঘাতকতা সম্পর্কে নিশ্চিত হবার জন্য তিনি চারজনের দল পাঠিয়েছিলেন তিনি তাদেরকে বলে দিয়েছিলেন বনকোরাইজা যদি চুক্তি ভঙ্গ করে থাকে তাহলে যেন সেটা জনসমক্ষে না বলে ইঙ্গিতে রসুল্লাহকে জানানো হয় তিনি চাচ্ছিলেন মুসলিমরা ভেঙে না পড়ুক একটা কথা কিভাবে বলা হচ্ছে কোথায় বলা হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ বনকো রাইজার বিদ্রোহের খবরটি সত্যি ছিল এবং এটি আসলে মনের মধ্যে ভয় সৃষ্টি করার মতো একটি খবর ছিল আল্লা রসুল্লাহ আলী ওসলাম চাচ্ছিলেন মুসলিমরা খবরটা জানুক কিন্তু ভয় না পেয়ে যাক কারণ এই খবরকে কেন্দ্র করে মুনাফিকরা ফায়দা নিতে পারে দুর্বল ইমানের মুসলিম সে সমাজও ছিল মুনাফিকদের প্রপাগান্ডায় তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে পারে এই কারণে আল্লাহ আলী বলেছেন যদি তারা চুক্তি ভঙ্গ করে থাকে তাহলে সেটা জনসমক্ষে যেন আগেই প্রচার করা না হয়। জানতেন মুনাফিকদের মিডিয়া কিভাবে কাজ করে বর্তমান সময় আমরা দেখি আন্তর্জাতিক প্রায় সব মিডিয়া ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত কখনো কখনো তারা মিথ্যা সংবাদ প্রচার করে যেমন দুই সালে ইরাক যুদ্ধের আগে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 রসুল্লা সাল্লামের সুন্নার গুরুত্ব বোঝাতে কোরআনের এই আয়াতটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই আয়াতে সুন্নার অনুসরণ করতে বলা হয়েছে সুন্না বলতে আজকাল আমরা কেবল বুঝি মিসওয়াক ব্যবহার করা টাকুন উপর পায়জামা পরা দাড়ি রাখা এসব কিন্তু কোনো মুসলিমের এসব সুন্না পালন না করার কারণে এই আয়াত নাজিল হয়নি নিঃসন্দেহে উপরোক্ত তিনটি আমলও সুন্নার অন্তর্ভুক্ত কিন্তু এই আয়াতটি নাজিল হয়েছিল ভিন্ন প্রেক্ষাপটে আরও গভীর কিছু বোঝাতে ইবেন জারির আতাবারের মতে এই আয়াতের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা জিহাদ বিমুখদের তিরস্কার করেছেন এরা জিহাদে অংশ না নিয়ে পেছনে রয়ে যায় খন্দকের শিবিরে যোগ দেয়নি আল্লাহ তাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন যে তাদের উচিত রসুল্লা অনুসরণ করা তার পাশে থাকা আল্লাহ বলছেন তোমরা কেন আমার নবীর অনুসরণ করছ না তার আদর্শ তোমাদের সামনে আছে ইবেন আবি হাতিম বর্ণনা করেন মুফাসিরা সুবদি বলেছেন এই আয়াতের অর্থ হল रसुल्ला जिहा प्रेक्ष नुर्भग्यवश लोकना जिहाईदीन मुहम्मद ডবল রেইন ড্রস মিডিয়া ডা ফেসবুক পেজ ডবসবুক ডেইড্র মিডিয়া অথবা চান ডবল wwwyoutubecom রেইন ড্রিডিয়া